বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদানিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনু। মুদিল্লালা। ওয়া মাইয়ুয্লিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ পৃথটিভি বাংলার সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি সোনাতের মূল্যায়ন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আজকে আপনাদের সামনে পেশ করব বিনা বিতর্কে বিনা শর্তে নিঃশর্ত মেনে নেওয়ার উদাহরণ আমরা এই দৃষ্টান্ত নেব সাহাবা কেরাম থেকে যখন নবী মোহাম্মদ সাল আলাই সাল্লাম বলেছেন তখন বিনা উক্তিতে তারা গ্রহণ করেছেন এটা মেনে নেওয়ার অত্যন্ত একটি জ্বলন্ত উদাহরণ সাহাবাকেরাম কিন্তু আমরা ইনিয়ে বিনিয়ে ছোটোখাটো বলে এবং তাচ্ছিল্য করে যুক্তি দেখিয়ে সেটা বর্জন করতে চাই আমরা বাদ দিতে চাই এই প্রবণতা আমাদের মধ্যে কেন এটা অতীব দুঃখজনক আশ্চর্যজনক এটা হতে পারে না হওয়ার প্রশ্নই আসে না বন্ধুরা আমার আজকে সুন্নাতের আকাল দেখা দিয়েছে সুন্নাতের প্রতি আত্মসমর্পণের মানুষ পাওয়া যায় না বরং যখনি কোনো ব্যক্তিকে সুন্নাতের দিকে আহ্বান করা হয় তখনই তারা নানা ধরনের কথা বলে সোনাদকে অবজ্ঞা করে থাকে। কিন্তু শরীয়ত কি সুযোগ দিয়েছে চলুন আত্মসমর্পণ করার মহান দৃষ্টান্ত আমরা হাদিসের মধ্যে লক্ষ্য করি সইবুখারিতে একটা হাদিস বর্ণিত হয়েছে যখন রসুল্ল সাল্লাহ আলী আসাল্লাম বায়তুল মাগদিশের দিকে মুখ করে সালাতদাই করছিলেন অর্থাৎ মদিনায় যাওয়ার পরে কাবা ঘর এবং বাইতুল বায়তুলমকদের সম্পূর্ণ বিপরীত দিকে কিন্তু নাজিল হয়ে গেল দেখুন ওহিরপতি প্রতি করার তাদের মধ্যে কি চমৎকার মানসিকতা ছিল আমাদের মধ্যে আজকে নাই কেন নাজিল হয়ে গেল যে হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি কাবার দিকে ঘুরে সালাতাদাই করুন দেখুন নাজিল হয়ে গেছে কিন্তু অনেকে জানতে পারেননি দীর্ঘ সতেরোটি মাস সালাত পড়ছিলেন বাইতু মাগদেশের দিকে ঘুরে বারবার আসমানের দিকে তাকাতেন চাইতেন আল্লাহ কখন কেবলার দিকে কাবার দিকে মুখ ফিরে সালাতায় নির্দেশ দিয়ে অপেক্ষায় থাকতেন এখন আয়াত নাজিল হয়ে গেল সতেরোটি মাস পর মসজিদে কেবলাতাইন যেটা বলা হয় জনৈকে সাহাবি যাচ্ছেন পাশ দিয়ে পরের দিন দেখছেন যে তারা এখনো বায়তুল মাদেশের দিকে ঘুরে সালাত কিন্তু তারা জানেন না সাহাবি বলে দিলেন আয়াত নাজিল হয়ে গেছে এখন কাবা ঘরের দিকে ঘুরে সালাত আসর সালাদ সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে বাইতুল মাদেশের দিকে ঘুরে সালাতলাই করছিলেন এই খবর শোনা মাত্রই যে কেবলা পরিবর্তন হয়ে গেছে সঙ্গে সঙ্গে সাহাবিরা ঘুরে কাভার দিকে মুখ করে সালাতাই করা শুরু করলেন শরীয়তকে মেনে নেওয়ার কত বড় দৃষ্টান্ত এটা হতে পারে তাও সালাত্রত অবস্থায় হকুম যখন এসে গেছে তখনই কার্যকর এখানে বিন্দু মাত্র এতটুকু দেরি করার কোনো সুযোগ নেই রসুল্লাহ সাল্লা সাল্লাম ওইভাবে তৈরি করেন করেননি সাহাবেদেরকে কি চমৎকার দৃষ্টান্ত সালাত্রত অবস্থায় একজন সাহাবির মাধ্যমে হাদিসটা পৌঁছা মাত্রই শোনা মাত্রই সঙ্গে সমস্ত সাহাবি বিপরীত দিক থেকে ঘুরে কাবার দিকে ঘুরে সালা তাদাই করে সালাত শেষ করলেন কিন্তু আমাদের মধ্যে কি এরম কোনো দৃষ্টান্ত আছে কোনো উক্তি ছাড়াই কোনো কথা ছাড়াই আয়াত নাজিল হয়ে গেছে নির্দেশ এসেছে আমরা মানলাম আর আজকে সচক্ষে হাদিস দেখছি হাদিসের গ্রন্থ পড়ছি তার দিচ্ছি হাদিসে আছে এলাকায় চালু নেই এই মানা যাবে না হাদিসে আছে কিন্তু পীর সাহেব বলেননি এই জন্য সেটা মানা যাবে না আমরা কত ধূর্ত কত মুনাফেক কত শরীয়ত বিরোধী আল্লাহনবীকে ভক্তি করি তায়েফের ঘটনা শুনলে মক্কা নির্যাতনের ঘটনা শুনলে দুই চোখ দিয়ে ঝরঝর করে বৃষ্টির মতো পানি বেরিয়ে যায় কিন্তু আমি পাক্কা বেদাতি ওই মহাব্বতের কোনো দাম নেই যদি সুন্নাতকে মূল্যায়ন করা না হয় ঈদে মিলাদুলনীর বেদাতি দিনে অনেক টাকা খরচ করি পীর সাহেবের পৌরুে গিয়ে লক্ষ লক্ষ টাকা দান করে কিন্তু মসজিদ নির্মাণ করি না রসুল্লাহ সাল্লাহ আলসালামের সুন্নাতকে জীবিত রাখার জন্য কোনো অবদান রাখি না আমি কিসের নবীর অনুসারী। তা তো বোঝা আসে না আপনি দেখলেন এই হাদিসটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন কিভাবে মেনে নিবেন নাজিল হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার আর কোনো কিছু করার নেই সঙ্গে বাস্তবায়ন করলেন কি চমৎকার ভাবে বন্ধুরা চলুন আর একটি উদাহরণ আপনার সামনে পেশ করি সরাই মায়েদার আয়াত নাজিল হয়ে গেল মদ হারাম হয়ে গেল খুলুন সহি বুখারি নবী মোহাম্মদ সাল আলাইকাল্লাম দৃষ্টান্ত উপস্থাপন করছেন সাহাবিরা তারা কিভাবে ইসলামটা গ্রহণ করেছিলেন তারা কিভাবে কবুল করেছিলেন নবীর কথা মানার জন্য কতটা তারা রেডি ছিলেন প্রস্তুত ছিলেন আল্লাহ আকবর ভাবা যায় না যখন আয়াত নাজিল হয়ে গেল মূল্যায়ন করলেন কিভাবে আত্মসমর্পণ করলেন কিভাবে ইনামাল মাইসের ও আমলি শান্তানি বৌহু मद जुआ सक्का तीर द्वारा भाग्य निर्धारण कराइल सम्पूर्ण शयतान क्या तुम्हारा एर बरत थको जो आयता नाजिल हो ग मद तीन तीन बारे हरामेष आय जख नाजिल हो ग तक अब्दुर रहमान बीन आउफ रजियाल्लाहर बाड़ी अनुष्ठान चल रही सरिया मद नहीं आसा हो दामी मद খাওয়া দাওয়া হয়ে গেছে পান করবেন কেউ পান করেও নিয়েছেন ঠিক এই মুহূর্তে আয়াত নাজিল হয়ে গেছে রসল্লা বললেন দোলাও মদিনার মদ হারাম হয়ে গেছে মদ খাওয়া যাবে না ঠিক ওই মুহূর্তে বাড়ির পাশ দিয়ে ছিলেন হে মদিনাবাসী মনে রাখো আয়াত নাজিল হয়েছে। মদ হারাম হয়ে গেছে মদ আর খাওয়া যাবে না আল্লাহ আকবর এ কথা বলা মাত্রই সাহাবাহেরাম মদকে বর্জন করলেন সিরিয়ার থেকে আসা দামি মদ কেউ খেলেন না বরং সবগুলো রাস্তায় ঢেলে দেওয়া হল গোটা মদিনার অলিতে গলিতে রাস্তায় মদের ভাণ্ড পড়ে থাকল মদ গড়িয়ে যাচ্ছে এক ঢোক মদ কেউ পান করেনি বরং কেউ হেঁ নিয়েছে মাঝে গলার মধ্যে হাত দিয়ে মদকে বমি করে ফেলে দিয়েছে আয়াত হয়ে গেছে। যেটা ভিতরে চলে গেছে আগেই। এটা হলো চলে গেছে আল্লাহ করে দিবে আয়াত হলো। তবে লক্ষ্য করুন সোনাথের প্রতি নবীর নির্দেশের প্রতি কতটা না তাদের ভক্তি ছিল আয়াত আয়াতনাজিল হওয়া মাত্রই একেবারে গ্রহণ করে নিলেন এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে আমরা তো বর্জন করতে পারছি না আমরা কত হতভাগ্য কত দুর্ভাগা আমরা কত নিচু মাদকতার বিরুদ্ধে কত কঠোর কথা বলেছেন সরকার মদের দিয়ে কে হালাল করেছে সর্বত্র মদের দোকান বসিয়েছে যত অপকর্ম যত নষ্ট যত খারাপ কাজ সব মদের মাধ্যমে ঘটছে রসুল বলেছেন তোমরা মাদক দ্রব্য পান করো না পৃথিবীর বন্ধুরা আমার আমাদের আলোচনার সাথেই থাকুন বিরতির পরে আবার ফিরে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ এই আলোচনা অবস্থান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি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 ममिन दायित्व देखुदा आज रत पुन सम्प्रचार सकाल साढ़े छन्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 উপস্থিতি আপনাদের সামনে আবার আলোচনায় ফিরে আসলাম রসর সাল্লাহ সাল্লাম বলছেন খুলুন মুস্তান্দা আহমাদ সেই সন্নাতে বর্ণিত হয়েছে সালাসাতুন কদ সালা সাতন কদ হারিমুলনা তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ হারাম করেছেন এক নম্বর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাতকে আল্লাহ হারাম করেছেন এরা জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর মানুষ হল মুদিনুল খামার যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে হারামাত হারাম যারা ব্যক্তি, তাদের যারা পিতামাতার অবাধ্য তাদের উপরে হারাম বাজারে একটু শব্দ আসছে ওর রাজাতে পালান নেশা যে সমস্ত মহিলারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে পুরুষের বেশ ধরে রাস্তায় চলে এই সমস্ত মহিলাদের উপরে আল্লাহ জান্নাত করেছেন বন্ধুরা আমার যেটা বলতে চাচ্ছিলাম কার্যকর নেই কার্যকর বিধান নেই সাহাবিরা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন দামে মত বর্জন করেছেন আমরা দুই টাকার বিড়ি বর্জন করতে পারি না আমরা আত্মসমর্পণ করতে পারছি না দেখুন শিক্ষা এখান থেকে নিন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ ভক্ষণ করতে করতে মারা যাবে যে ব্যক্তি মদ বেড়ি সিগারেট গোল আলাপাতা জর্দা অনুরূপভাবে গাঁজা চুয়ানি খেতে খেতে মারা যাবে কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তি উপস্থিত হবে কাদের সাথে যারা মূর্তি পূজা করেছে কবর পূজা করেছে তাদের সাথে ওরা মুসলিমদের কাতারে থাকবে না কত কতগুলো অন্যায় কত বলো জঘন্য কর্ম আপনি মনে করছেন যে মদ খাওয়া হারামি খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম চুয়ানি খাওয়া হারাম না বিক্রি করা হারাম ব্যবসা চলবে না আপনি একজন বড় ব্যবসায়ী হারাম বস্তুর ব্যবসা আপনি দিব্যি করে যাচ্ছেন হাদিসটা আপনি মনে রাখবেন আল্লাহ যখন কোন জাতির উপরে কোনো বস্তু খাওয়া হারাম করেন তার ব্যবসাকেও হারাম করে দেন ব্যবসা হারাম হারামের কোন বস্তুর ব্যবসা করা যাবে না গাজার ব্যবসা মদের ব্যবসা চলবে না বাংলা মদের দোকান দিয়ে সরকার অনুমোদিত মদ বলে আপনি বিক্রি করবেন সরকার আপনাকে হালাল করলো কিন্তু আপনি নিজের উপরে হালাল করলেন কি করে না এটা চলবে না এই মদ এই মাদকদ্রব্য যত আপনাকে বর্জন করতে হবে বন্ধুরা আমার শিক্ষাটা আলোচনা করেছিলাম আপনাদের সামনে সাহাবা কেনাম সঙ্গে সঙ্গে মেনে নিলেন আর আমরা আমাদের জীবনে অনেক বক্তব্য শুনলাম অনেক লেখনি পড়লাম অনেক কিছু ভাবলাম জানলাম কিন্তু মানতে পারলাম না গ্রহণ করতে পারলাম না তাহলে এর পাকাকে বলে আল্লাহ বলে আল্লাহর বলছেন আমাকে ভালোবাসো কে ভালোবাসো নবীকে। নবীর আদর্শ কে মানে এর্তপা কাকে বলে এর্তপা শব্দের অর্থ হলো অন্য কারো কথা দলিলের মাধ্যমে গ্রহণ করা আমি তো অনুসরণ করছি না মুখে মুখে মোহাম্মদের নাম বলছি ঘটনা শুনলে দুই চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বর্ষণ করছি এর নাম কি ভালোবাসা এটা তো হলো না যদি ভালোবাসতে চান এর্তে করতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে রাজনীতি করেছেন ওইভাবে রাজনীতি করতে হবে যেভাবে অর্থনীতির কার্যক্রম পরিচালনা করেছেন ওইভাবে করতে হবে যেভাবে রাষ্ট্রনীতি পরিচালনা করেছেন ওইভাবে করতে হবে তবে এর্তে বা হলো এটা অনুসরণ যথাযথ অনুসরণ করতে হবে তার থেকে আমরা বিরোধ থাকলাম কেন কারণটা আমার মেনে নিতে পারিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলিক সাল্লামের কিভাবে অনুসরণ করেছেন চলুন যখন দেখতে পেয়েছেন এটা আল্লাহ নবী করে গেছেন আগে এটা ছিল পরে এটা করেছেন আগেরটা বাদ একটুকু বলেননি কেন আগেটা করেছেন এটা বাদ দিলেন কেন ধমক দেননি সহি বুখারিতে খুলুন হাদিসটি আসছে সাতশো নম্বর হাদিস এবং সহি মুস্তিম আসছে ১২২২ নম্বর হাদিস যখন সালাত সালাতদাই করতেন তখন ইবনু মাসুদ রাজাল দুই হাটুর মাঝখানে দুই উরুর মাঝখানে হাত দিয়ে রুকু করতেন কিন্তু এটা আগের যুগে ছিল আর এইভাবে তিনি সালা পড়ছেন আল্লাম নবী দুই হাঁটুর উপরে হাত রেখে করতে বলেছেন আগে যেটা চালু ছিল ওটাকে নিষেধ করেছেন আর ও আমার আনা আর আমাদেরকে নিজের আর নাক বি রুব্বা আমরা জন্য দুই হাঁটুকে আঁকড়ে ধরে সালাত করি। তিনি উক্তি করলেন না কথাটি মেনে নিলেন আমি কি মেনে নিতে পারব আমার কেউ মানসিকতা আছে না সঙ্গে সঙ্গে সোননাথের উপরে আত্মসমর্পণ করলেন আমার দ্বারা এটা হয় না আমি এটা মানতে পারি না আমি গ্রহণ করতে পারি না আমার দুর্বলতা কোন জায়গায় আমি আপনাদের উদ্দেশে বলতে চাই এই জন্য ইম আহমদ বিন হাম্বুল বলেছেন মনরদ্দা হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি নবীর একটি হাদিসকে বর্জন করল ফাকাদা হালাকা ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেল যখনই একটা সুন্নাককে আপনি বর্জন করবেন তখনই আপনি ধ্বংস হয়ে গেলেন আপনি ধ্বংসপ্রাপ্ত হলেন ইম আহমদ বিন হাম্বল রহমা উল্লাহ তিনি কত সুন্দর একটি কথা আপনাদের সামনে উল্লেখ করেছেন যুগ যুগ ধরে এমনটাই হয়েছে ইমাম মালিক রহিমা উল্লাহ বলছেন আসন্নাহিনাতি সোনটা হল নুহের জাহাজের মতন কি সুন্দর একটা উদাহরণ পেশ করেছেন সোননাথ হল নুহের জাহাজের মতন যে ব্যক্তি সোননাথের উপরে অর্থাৎ সাফিনার উপরে আরোহণ করবে ফকাত নাজা, ওই ব্যক্তি মুক্তি পাগবে আর যে ব্যক্তি এর উপরে আরোহণ করবে না ফকাদ হালাকা করাকা ওই ব্যক্তি ডুবে যাবে বন্ধুরা আমার সোননাথ আপনাকে বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মানদণ্ড নুহের জাহাজের মতো নুহা আলাইসাল্লামের জাহাজে যে ব্যক্তি आरोहन कर मुक्ति पे व्यक्ति नाजा पे और जे व्यक्ति आरोहन करी वो व्यक्ति डूबे गे ध्वस आज के जो अपनी नबी मुहम्मद सल सल्लम सन्नाथ के अवज्ञा करी तार आदर्श को जो प्रत्याख्यन करी निसंदेह ध्वसे जब हमें डूबे जब हमारे हालक আমার পতন অবশ্যম্ভাবে এইজন্য জন্য বিদয় হজ্জারের ভাষণে রসুল্লাহ সাল আলাইকাল্লাম তিনি বলে গেছেন তাসামতুম তোমাদের মধ্যে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি যদি দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো তাহলে অবশ্যই অবশ্যই লং তদিল্লু আবাদা তোমরা কখনো পথভ্যষ্ট হবে না কখনোই পথভ্যষ্ট হবে না যেটা বলতে চাইছেন ইমাম সাফি কি বলছেন দেখুন ইমাম সাফির নাম নিয়ে তার আদর্শ গ্রহণ করবেন সুযোগ নেই ইমাম মালিকের নাম নিয়ে আপনি তার আদর্শ গ্রহণ করবেন এটা সুযোগ নেই বন্ধুরা আমার আপনি কি ইমাম আহমদিনের নাম নিয়ে তার গ্রহণ করবেন আবাহনি নাম নিয়ে না ইমাম শাহি হয়েছে। যার উপরে সুননাথটা স্পষ্ট হয়েছে কোনো সুননাথ যখনই স্পষ্ট হবে তখনই আপনার উচিত হবে রসুল্লাহ সাল্লা সুন্নাতকে আঁকড়ে ধরা অাজীব হয়ে যাবে অপরিহার্য হয়ে যাবে সেই জন্য রাসুলের সোননাথকে আঁকড়ে ধরে থাকে দুঃখজনক ব্যাপার আশ্চর্যজনক ব্যাপার হল আমি রাসুলের সুন্নাতকে, আঁকড়ে ধরতে পারছি না আমি ব্যর্থ হয়েছি আমি হতবাক হয়েছি আমি পতভুষ্ট হয়েছি নবীর সোননাথকে আমি মেনে নিয়ে নিই বন্ধুরা আমার আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে সাহাবায় কেন যেভাবে নবীর সোননাথকে মেনে নিয়ে নবী মোহাম্মদ সাল আলহ সাল্লামকে ভালোবেসেছেন ওইভাবে সোননাথকে মেনে নিয়ে আমরা ভালোবাসার চেষ্টা করি সাহাবাকেরামের মতো মর্যাদা যদি আমি আপনি যদি পেতে চাই সাহাবাকামের মতো তাদের কাতারে যদি সামিল হতে চাই তাদের পথে যদি চলতে চাই তাহলে সোননাথকে বাস্তবায়ন করা ছাড়া কোনো পথ নেই আমরা ধ্বংস হয়ে যাব ধ্বংস আমাদের জন্য সুনিশ্চিত আমরা বেঁচে থাকতে চাইলে আমরা সফল কাম হতে চাইলে আমাকে আপনাকে নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের পথের উপরে অনুসরণ করতে হবে আমাকে এবং আপনাকে পুরাণ শূন্য অনুযায়ী যাপন করতে হবে বন্ধুরা আমার আপনাদের প্রতি আমাদের আকুল আহ্বান যেগুলো দৃষ্টান্ত আমরা পেশ করেছি যেগুলো দৃষ্টান্ত আপনাদের সামনে উল্লেখ করেছি এই দৃষ্টান্ত গুলো থেকে আমাদের যথাযথভাবে শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইন্ততি ঔহু তাহ্তা দূ আল্লাহ বলছেন যদি তোমরা তাকে মেনে নাও তাহলে হেদায়ত পাবে হেদায়ত পাওয়ার জন্য আল্লাহ শর্ত করেছেন সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য শর্ত করেছে নবীর আনুগত্য তোমরা তার আনুগত্য করো মানে কি আনুগত্য অর্থ কী না মেনে শুধু বাস্তবায়ন না করে শুধু নবীর নামে আমি মুখ উচ্চারণ করব। আর আমি মমিন হয়ে গেলাম না মমিন হওয়ার সুযোগ নাই আল্লাহ বলেছেন মাই ইউর রসুল ফকত অথ আল্লাহ যে ব্যক্তি আল্লাহর রসুলের আনুগত্য করবে সে ব্যক্তি আল্লাহ আনুগত্য করল আজকে দুনিয়াবী জীবনে অসংখ্য কাজের সাথে আমি জড়িত আমি বুঝতে পারছি না পারিবারিক জীবনে নবীর আদর্শ নেই সামাজিক জীবনে নবীর আদর্শ নেই নবী আদর্শ থেকে আমি মুক্ত হয়েছি বন্ধুরা আমার আমরা এই পর্বে আলোচনায় শেষে বলতে চাই রসুল্লাহ সাল সাল্লামের সুনাদকে মূল্যায়ন করি নির্দ্বিধায় বিনা বাক্য ব্যয় সেটা বাস্তবায়ন করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলম